যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টি বিপ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছো, লাত ও অজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানত সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্ডন। এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছো। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে মানুষ যা চায় তাই কি পায় অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলি আল্লাহর হাতে আকাশে অনেক ফেরেস্তা রয়েছে তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরস্তাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই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 নভমণ্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সব দেন ভালো ফল যারা বড় বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। ছিলপ্রশংসা করো না তিনি ভালো জানেন কে সংযমী আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামন্বয় ও পাষান হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে তাকে কি জানানো হয়নি যা আছে মোসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গোনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে অতঃর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমার পালন কর্তার কাছে সব কিছু সমাপ্তি दान और, और सृष्टि करें जुगल पुरुष और नारी एक बिंदु बीर जख स्लित कर पुनरुत्थान दायित्व तानबान करें और सम्पद दान करक्षर मालिक তিনি প্রথম আধ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও অতপর কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে নুহে সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও আবাধ তিনি জনপদকে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছেন অতপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার অতপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে অতীতে সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কেয়ামত নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে বোধ করছো। এবং হাসছ ক্রন্দন করছো না তোমরা ক্রীড়া কৌতুক করছো। অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো